السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبیاء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه اجمعين اما بعد شماني داشتر بندو جه جه خانه بوشه از کے عمدر ونشتان دیکھ سن شبائه کے ذانا چه شادر شبه چه شا. داشتر بندو امرو علشانك ورسلام امام عبو جعفر تحاوی رحمت الله علی روشتو بیان وعقیدت اهل والجمع اگران ইমা আকিদা তহাবিন এই গ্রন্থটিতে ইমা আবু জাফর তহাবি নির্ভর করে আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লা করতেন সে বিষয়টি তিনি আলোচনা করেছেন দর্শক আমরা আলোচনা করেছিলাম এর আগে যে ইমানের কিছু ইমান এবং আকিদার কিছু বিশুদ্ধ সোর্স আছে সেই সোর্স তিনি আলোচনা করেছেন তার এই গ্রন্থের বিভিন্ন জায়গাতে আবার তিনি কিছু ভুল সোর্স আছে ভ্রান্ত সোর্স আছে সেগুলো তিনি আলোচনা করেছেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইমান এবং আকিদার ক্ষেত্রে তাহিদের ক্ষেত্রে ভ্রান্ত সোর্স কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আলোচনা করেছিলাম আমাদের ইমামের কথা ব্যাখ্যা করে তিনি বলেছিলেন যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল যা দিয়েছে তা গ্রহণ করতে চাইবে না নতুন কোন পদ্ধতিমান ইমান কোন পদ্ধতিতে তার মধ্যে সাব্যস্ত করতে চাইবে তাহিদ সাব্যস্ত করতে চাইবে আকিদা সাব্যস্ত করতে চাইবে তারা কি করবে তিনি সে একটি পরিণতি গ্রহণ করেছেন তিনি বলেছিলেন ভাই বাইনাল কুফর ইমান যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের দেয়া কোরআন এবং সুনার নীতির বাইরে নিজের মন মত মন কোন পদ্ধতি যেমন দর্শন বা কালাম শাস্ত্র বা এই জাতীয় অতি কথনের মাধ্যমে যা সাব্যস্ত করতে চেষ্টা করবে তাদের কি হবে তারা কুফুরি এবং ইমানের মাঝখানে থাকবে আল্লাহ তাদেরকে ঢিল দিবেন আল্লাহ বলে হুমিয়ান আল্লাহ তাদেরকে তাদের তুগিয়ান সীমা লঙ্ঘনের মধ্যে ঢিল দিবেন তারা সেখানে বিভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে হতভম্ব হয়ে ঘুরে বেড়াতে থাকবে অর্থাৎ তারা কখনো সঠিক পত্তি পাবে না এই লোকগুলো সঠিক পথে পৌঁছতে পারবে না কোরআনে কারিমী আল্লাহ বলেছেন যে তারা তাদের সন্দেহের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরপাক খেতে থাকবে সঠিক পথে পৌঁছতে পারবে না কোরআন এবং রোহ যে আলো নিয়ে এসেছে নূর নিয়ে এসেছে সেই নূর দ্বারা যে আলোকিত না হতে চায় তারা অন্ধকারে হাত থাকবে কখনো তারা আলোর পথ দেখতে পাবে না আমাদের ইমাম এরফর বলছেন যে তারা কুফুরি এবং ইমানের মাঝখানে গুরপাক খেটে থাকবে এবং তারা ঘুরপাক খেতে থাকবে সত্যায়ন এবং মিথ্যারূপের মধ্যে এবং তারা ঘুরপাক্ষেতে থাকবে একরার এবংকারের ক্ষেত্রে মাঝখানে কখনো একরার করবে কখনো স্বীকার করবে কখনো অস্বীকার করবে কখনো সত্য বলে আল্লাহ তালা এবং তার বিধানকে সত্য বলবে কখনো তারা সত্য বলে মেনে নিতে পারবে না এর প্রমাণ হচ্ছে দেখেন আল্লাহ তালা কোরআন কারিমে কখনো কখনো তিনি আল্লাহ তালা মশার উদাহরণ দিয়েছেন তখন কাফেরা বলতে আরম্ভ করলো মা দা আরা বিহাদ আল্লাহ এই উদাহরণ কেন দিলেন আল্লাহ এই যে কেন দিলেন এই কথাটি বললেন এর দ্বারা তারা কিন্তু থেকে গেছে, এরা ইমান পাবে না যদি তারা মেনে নিত আল্লাহ তারা নিশ্চয়ই এর মধ্যে আছে হ্যাকমতটা তারা খুঁজতে চেষ্টা করত পেয়ে যেত সন্দেহের বশবর্তী আমল না করে প্রশ্ন করে এতরাজ করে অভিযোগ করে যদি তারা যেহেতু তারা সামনে এগিয়েছে এই জন্য তারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে আল্লাহর পথ তারা প্রাপ্ত হয়নি এ পরিণতি কি হবে তারা থাকবে সবসময় মোয়াসান তারা ওসআসা তাদের সবসময় সন্দেহের নিপতি থাকবে তারা এক এক সময় এক এক রকম অবস্থায় থাকবে তারা কখনো সঠিক একটি তথ্যে সুন্দরভাবে পৌঁছতে পারবে না এবং দৃঢ় কোনো বিশ্বাসে তারা যেতে পারবে না এই অসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বিষয়টা জানা দরকার যে ইমান এবং ইমান এবং আকিদার ক্ষেত্রে অনেক সময় শয়তান ওসআা নিয়ে আসে বন্দার কাছে যেমন বলে থাকে যে এইসব যদি আল্লাহ করে থাকেন আল্লাহ করেছেন এই জাতীয় প্রশ্ন কখনো কখনো ঢুকিয়ে দেয় আমাদের অন্তরে কখনো কখনো এমন কিছু আসে যেটা আমরা বলতে পারি না লান আমরা কয়লা হয়ে যেতে রাজি আছি কিন্তু এটা উচ্চারণ করতে রাজি নেই রসুল্লাহ সাল্লাহিস্লাম বললেন আওয়া অজেতুমফি আনফুসিকুম তোমরা কি এটা তোমাদের অন্তরে পেয়েছ বলে হ্যাঁ রসোল্লা পেয়েছি বলে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ প্রশংসা করছি যিনি এই শয়তানের এই সমস্ত কর্মকে শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্রের ভিতরে সীমাবদ্ধ রেখেছে অর্থাৎ তার দৃঢ় কোনো বিশ্বাস তোমরা পোষণ করেনি মুখ দিয়ে বের হয়নি বরং তোমরা তোমাদের ইমিয়ান দিয়ে সেটাকে তাড়িয়ে দিয়েছ शुदू ऑसा ग्रहण कर सारा पड़े थके से जी मानस मसुल प्रशंसा करें प्रशंसा कर रसुल्लासलम ताड़ान बुद्धि एर तुम्हारे अवस्था तुम्हारे एरक आसले तुम्हारे संगे संगे बल्लाह अल्लाहदीअली এটা বলব এটা বললে সে শয়তান চলে যাবে সার সুযোগ পাবে না অন্তরের ভিতরে তোমাদের অন্তর সেটা আসবে যে না আল্লাহ যদি আল্লাহ তালাকে আমরা মানুষের মতো কেন কেয়াজ করব মানুষের উপর কেয়াজ করবো না আল্লাহ তিনি বলেই দিয়েছেন যে তিনি আল্লাহ আহদ আল্লাহামাদামি আলী আলামিয়্লাহ গুফান তার ব্যাপারে আমাদের যে ধারণা আসছে সেগুলিকে আমরা দূর সরিয়ে দেব তাহলে বোঝা যাচ্ছে যে যারা এই কাজটা করতে পারবে না আল্লাহর ইমানের শক্তিশালী ইমান নিয়ে আসতে পারবে না আল্লাহর ইমানের দৃঢ় করবে বা সন্দেহ করবে আমল করবে না তারা কি হবে তারা এই অবস্থা থাকবে এবং তা এ হান তারা পথহারা হারা হয়ে থাকবে যা এগান তারা জায়গ অর্থ হচ্ছে অন্তর বাঁকা হয়ে থাকবে কোরআনকারিমা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে। কাদের অন্তর বাঁকা করবেন তিনি বলে দিয়েছেন কাদের অন্তর বাকা এবং বাকা যাদের অন্তর তাদের কর্মকাণ্ড কি সেটাও তিনি উল্লেখ করেছেন কোরআনকারী আল্লাহ বলেছেন দেখেন তিনি বলেছেন হুলেজি আনজালা আলা আব্দ মিনু আয়াত মহকামাদ তিনি তার বান্ধারফুর কিতাব নাজির করেছেন যেই কিতাবের কিছু আয়াত আছে মহকাম মহকাম অর্থ হল সুদৃঢ় এবং সুস্পষ্ট কোন রকমের অস্পষ্টতা নেই এরকম কিছু আয়াত আল্লাহ তালা কোরআন নাজির করেছেন আর বাকি কিছু আয়াত আছে সেগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তালার ইমানকে আল্লাহ তালা দেয়া ইমানকে দ্বিদায় গ্রহণ করে আর কে দিদান দিদান নিতে হয় এবং গ্রহণ না করেছেন তিনি তারপর আল্লাহ বলেছেনম জায়গু যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে তারা কিন্তু কেন এটা করলেন বরং তারা বলে কুল্লোমিনাব এ সবই আসছে আমাদের রবের পক্ষ থেকে আমরা সবই মেনে নিচ্ছি কুল্লমিন আইনজরাবেনা আমার রবের পক্ষ থেকে আসছে আমার না বিহি না এগুলি সব ইমান ইমান এনেছি এবং সেগুলিকে আমরা সেগুলিকে আমরা যথেষ্ট বলে মেনে নিয়েছি এবং সেগুলির মধ্যে পোষণ করব না বরং তারা সবসময় মহকামের দিকে এটা তারা নীতি অবলম্বন করে এর বাইরে যারা থাকবে তারা কি করবে অন্তর বক্রতা অবলম্বন করবে ও সাহা অন্তর মধ্যে সন্দেহ তারা পোষণ করবে অন্তর মধ্যে তারা সন্দেহ পোষণ করবে তারা থাকবে লাসাদ্দে কান এমন অবস্থা থাকবে তারা সত্যি আল্লাহর বিশ্বাস করে ইমানদার হতে পারবে না ওলা জাহান আবার তারা ইমানের আলো আসার কারণে সামান্যতম আলো আসার আলো আসার কারণে সে আলোর কারণে তারা পুরোপুরি অস্বীকারী মিথ্যারোপ করতেও পারবে না এবং অস্বীকারী হতে পারবে না অর্থাৎ তারা এখন একটা দুদুল্যমন অবস্থা আছে কোনোটাই তারা করতে পারছে না यह अवस्थाई देखते पाई जरा कुरान और सुन्नार बिुदे चले कुरान बाकम बहुत जिन निजे विवेक के नष्ट कर सब समय दुर्दाय तक अपनी ईमान कथा हों पर ना होते तरह जेको जिस तरह से होते ना होते दृढ़ तरफ मध्य नई बेसभा समय विभ्रांत अवस्था বেশিরভাগ সময় তারা বিভিন্ন বিভিন্ন সন্দেহের দুদুল্যমান থাকে কখনো কখনো ইমানদারদের সাথে সাথে থাকে আবার যদি ফেতনা আসে তখন সঙ্গে সঙ্গে আবার কাফারদের সাথে মিলিত হয়ে যায় ইমান এবং কুকুরের মধ্যে তাদের অবস্থা বিরাজমান করতে থাকে কখনো স্বীকার করে কখনো অস্বীকার করে কখনো মানে কখনো মানে না কখনো তারা একই থাকে অন্তরে কখনো একই চলে যায় সন্দেহ পড়ে যায় কখনো কখনো তারা আল্লাহ তালার ব্যাপারে দ্বিদানিত থাকে যে আসলে কি এটা করবো কি করবো না ইত্যাদি এই অবস্থাটা মূলত আল্লাহ কোরআনে কারিম এটা মোনাফিকদের অবস্থা যারা আহলে কালাম বা আহলে বেদায়াতি যারা বা কালাম শাস্ত্রবিদ নিয়ে যারা আলোচনা করে যারা দর্শন নিয়ে ইসলাম বুঝতে চেষ্টা করে তারা সব সময় মুনাফিকদের আচরণ তাদের মধ্যে আপনি পাবেন এই জন্য কোরআনে করিমে আল্লাহ তালা মুনাফিকদের শাস্তি স্বরূপ তাদের উপর একটা কথা বলেছেন যে ফাহম ফ্রি রয় বিহিমি তারা তাদের সন্দেহের মধ্যে সব সময় গুড়পাক খাচ্ছে তারা কখনো সঠিক পথে পৌঁছতে পারবে না এই যে সঠিক পথে না পোষা এটা হচ্ছে তাদের কর্মকাণ্ডের শাস্তি তারা যদি কোন তারা যদি কোনো আল্লাহ এবং তার রসুলা বাক্য বইয়ে মেনে এটার মধ্যে হেদায়ত আছে এরপর আমল শুরু করে দিত আল্লাহ তারা তাদের জন্য উন্মুক্ত করে দিতেন মার এফের দ্বার মার এফতের দরজা উন্মুক্ত করে দিতেন তারা ইমানের দরজা উন্মুক্ত হতো তারা সঠিক পথে চলতে পারত কিন্তু তারা এই পথে চলতে পারেনি তারা এই পথে চলতে পারেনি একমাত্র কারণ হচ্ছে যে তারা সঠিকভাবে বুঝতে পারেনি যে কোনটা তাদের গ্রহণ করতে হবে এটাই আমরা দেখতে পাই বেশিরভাগ সময় যারা আহল কালাম বা কালাম শাস্ত্রবিদ তারা বেশিরভাগ সময়ে সঠিক পথে চলতে পারেনি আসলে মূল কথা হচ্ছে আল্লাহ তালা কোরআনকে এবং হাদিসের আধার বানিয়েছেন আধার বানিয়েছেন হেদায়ত নিতে হলে সেখান থেকে নিতে হবে কারণ কোরআনে কারিমা আল্লাহ বলে দিয়েছেন মা আঞ্জালনা আলাইল কোরআন রিতাসকা কোরআন হতবাগা বানাবে এই জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেননি রাত এবং তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যা যদি আঁকড়ে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবেন একটা হচ্ছে আল্লাহ কিতাব একটু হচ্ছে সুন্নত যেহেতু বলে দিয়েছেন আর তিনি হচ্ছেন আসদাকুল কায়লিন আল্লা পরে সবচেয়ে সত্যবাদী সত্য কথা যিনি বলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সেহেতু তার কথার বাইরে অন্য কোথাও খুঁজতে যাবেন না গেলে কি হবে গেলে আহলে কালামদের মতো অবস্থা হবে কিরকম হবে আল্লাহ তালা নাজির করেছেন কোরআন এবং সুন্না এর মধ্যে হেদায়তিয়েছেন সাহাবাহাম রেদন আল্লাহ আলমাইন তারা হেদায় হেদায়তের জন্য যথেষ্ট মনে করছেন কোরআন সুননাকে এবং তাদের জন্য কোরআন সুননা হেদায়তকারী ছিলেন যেহেতু তারা একটি আয়াত পড়েছেন সেখান থেকে হেদায়তেন একটি হাদিস পড়েছেন সেখান থেকে হেদায়ত করেছেন তারা চিন্তা করেনি যে বাইরের কোন দেশের কাছে আমার যেতে হবে। বাইরের কোন দর্শনের কাছে আমার হতে হবে। অথবা কোনো লোকদের কাছে যারা তর্কবিদ তাদের কাছে আমাদের যেতে হবে এরকম চিন্তা তারা কখনো করেননি এ অবস্থায় চলছিল যে কোরআন এবং সুননার বিভিন্ন বিধান সম্পর্কে সাহাবাইকার আলিম আজমাইন যে পথে চলেছেন তাবাইনদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী সে পথেই চলেছেন যখন তবে ছোট ছোট তবে যারা ছিল অর্থাৎ তবে মধ্যে বয়সে যারা ছোট এবং যারা সাহাবিদেরকে শুধু অল্প সময়ের জন্য সাথে পেয়েছিলেন বেশি সারসি তাদের পাননি এরকম তাবেহিনদের মধ্যে শুরু হয়ে গেল একটি ফিটনা সে ফিটনা হল তারা তাদের মধ্যে তখন বিভিন্ন বিভিন্ন মুসলিমরা বিভিন্ন এলাকা যখন দখল করলো সেখানকার দর্শন এসে তাদের মাথার ভিতরে ভিড় করলো সেই দর্শনগুলোকে তারা তখন কোরআনের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করলো খাপ কন চর্চা করতে গিয়ে তারা বিভ্রান্ত হলো যেমন দেখা গেছে মামুনের সময় তাবেই তাবে ইন্দিনের পরে তাবে তাবিনের সময় তার বিভিন্ন দেশের দর্শন মামুন বিভিন্ন অনুবাদ করতে আরম্ভ করলো খালিফা মামুন রশিদ অনুবাদ করে তিনি একটি একটি বিরাট বিরাট লাইব্রেরি করলে নাম দিলেন দারুল হেকমা হেকমত ইউনিভার্সিটি বলতে পারেন তিনি একটি ঘর নাম দিলেন সেখানে তিনি ইন্ডিয়ান দর্শন নিয়ে আসলেন এবং তিনি গ্রিক দর্শন নিয়ে আসলেন তিনি মিশরীয় দর্শন নিয়ে আসলেন ইরাকি দর্শন নিয়ে আসলেন বিশ্বের কোথাও কোথাও কি কি দর্শন আছে সেগুলি তিনি অনুবাদ করে সেখানে রাখতে আরম্ভ করলেন তখন মানুষের ভিতরে এগুলি পড়ার পরে তাদের অন্তরের ভিতরে সন্দেহ বাড়লো এবং তারা কোরআন এবং সন্নাথের সাথে সেগুলি মিলানোর চেষ্টা করল যদি তারা প্রথম দিন থেকে সেগুলো গ্রহণ না করতো সেগুলিকে ব্যাপারে সন্দেহ ও কোরআনার পর ইমান তাদের তাজা থাকতো এবং মনে করতো যে এগুলি ভুল কারণ এগুলি মানুষের হস্তায় তুলা ধ্যান মানুষের অন্তরের জঞ্জাল সেগুলিকে তারা গ্রহণ না করতো যে মানুষের ব্রেনের যে ঝঞ্জাল আছে সেই ঝঞ্ঝালগুলো কখনো কোরআন মসন্নার কাছে যেতে পারবে না কাছে ঘেঁষার মতো ক্ষমতা রাখে না তাহলে তারা ইমানের উপর থাকতো কিন্তু তারা সেগুলোকে সমন্বয় করতে চেষ্টা করল অনেক কেউ কেউ প্রাধান্য দিতে চেষ্টা করলো যারা সে সমস্ত প্রাধান্য দিতে চেষ্টা করল সে সমস্ত দর্শনকে প্রাধান্য চেষ্টা করলো তাদের হাতে খাওয়ারেজরা বের হলো কাদারিয়া বের হলো তাদের মধ্যে দিয়ে একটি গোষ্ঠী জাহামিয়া বের হলো তারা কোরআনকে বাদ দিয়ে সেগুলি বিবেককে প্রাধান্য দিতে আরম্ভ করলো তখনই তারা আল্লাহ তালার নাম এবং গুণকে অস্বীকার করে বসলো কেউ কেউ শুধু নামকে কে অস্বীকার করলো কেউ শুধু গুণকে অস্বীকার করলো এইভাবে ভাগ ভাগ হলো কেউ কেউ কিছু গুণ মানলো কেউ কিছু গুণ মানল এইভাবে তারা ভাগ হতে আরম্ভ করলো এদের মধ্যে যখন দেখলো এই অবস্থা তখন কিছু মোটামেস দিনের জন্য ভালো কাজ করতে চায় দিনের জন্য ভালো কাজ করতে চায় এরকম কিছু লোক তাদের নিয়ত শুদ্ধ ছিল কিন্তু তারা সঠিক পথে যেতে পারেনি কারণ নিয়ত শুদ্ধ হলেই হক পাওয়া যায় না নিয়ত শুদ্ধ হলেই জ্ঞান না থাকলে হক পাওয়া যায় না তাদের মধ্যে জ্ঞানের অভাব ছিল কিন্তু তাদের মধ্যে বুদ্ধিমত্তাও ছিল কিন্তু তারা জ্ঞানের পবিত্রতা ছিল না জ্ঞানের মধ্যে তারা যে জ্ঞানটা করার উৎসূন্ন ভিত্তিক জ্ঞান সেই জ্ঞানটা তাদের পরিপূর্ণভাবে ছিল না অন্য জ্ঞান তাদের বেশি ছিল तक तीक करल दो सम्मिलन करते चेषा करल दार्शनिकरा भूलपथे चले गए সেই দার্শনিকদের পথ থেকে আমরা এদেরকে ফিরিয়ে আনি যারা এরিস্টটলের দর্শনের দিকে চলে গেছে কেউ কেউ ফাহার আবির দর্শনের দিকে চলে গেছে কেউবা চলে গেছে তখন তাদের তা কেউ চলে গেছে দর্শনের দিকে কেউ বা প্লেটর দর্শনের দিকে চলে গেছে এরকম অবস্থায় তাদেরকে দিনই ফিরিয়ে আনার জন্য কিছু মানুষ কিছু আলেম তৈরি হলো যারা চেষ্টা করলো যে আমরা একটা কাজ করি কোরআন এবং এই দর্শনের মধ্যে একটা সমন্বয় করি यह चिंता भावना ग्रंथ लेखावस्थाये निजे सत्य दिन ज्ञानी कारण सठीक सठी विधान सम्पर्क ना आल्ला रसुलर ताद सम्पर्क पूर्ण ज्ञान ना थारणा समन्वय साधन करते गथेचाल हलने दो दार्शनिक गोष्ठी तैरीय आक गोष्ठी आहलुल कलम नाम प्रसिद्धि लाभ कर लो এখানে দার্শনিক যারা তৈরি হলো মুসলিমদের মধ্যে একদল দার্শনিক ভাবে নিজেদেরকে পরিচয় দিতে আরম্ভ করলো এরা আবার দেখা গেল এদের মধ্যে যেমন ইবনে রোস্ট ছিল ফার আবী ছিল ইবনে সিনা ছিল এরা নিয়ে এগিয়ে গেল কোরআন এবং সূন্যকে তারা দর্শনের সাথে মিলাতে আরম্ভ করলো যেখানে তারা দর্শন সাথে মিলাইতে পারলো না তারা কোরআন এবং শূন্যকে বাদ দিয়ে দর্শনকে অগ্রাধিকার দিল যে দর্শন তো একটা প্রমাণিত সত্য না সে দর্শনগুলি প্রমাণীয় সত্য না বরং দর্শন হচ্ছে মানুষের থিওরি মানুষের চিন্তাধারা সেগুলি ভুল হতে পারে এবং পর অবস্থার পরিবর্তন সেগুলি অনেক পরিবর্তন হয়ে গেছে তারা কি করলো পরিবর্তন করতে করতে কোরআন কিভাবে আসলো তারা এটা স্বীকার করতে পারল মানতে পারলো না মন থেকে স্বীকৃতি দিতে পারল না তারা এখন বললো যে কোরআন আসলো আকলুল ফাঁল থেকে আকুল ফায়াল থেকে অকুল আশারা নুফুস আশারা দশটি নফস, দশটি আকল এগুলি হইয়া তারপরে রসুল্লাহামের কাছে আসলো ইত্যাদি ইত্যাদি নতুন নতুন থিওরি আবিষ্কার করলো কারণ দর্শনে যেটা পেয়েছে সেটা কোরআন সাথে তারা হাদিসের সাথে তারা মিলিতে চেষ্টা করলো এই অবস্থায় এ অবস্থায় কিছু লোক যে বিরোধিতা করলো যে না এটা করা যাবে না বরং আমরা প্রাধান্য দিতে চেষ্টা করব বেশিরভাগ সময় চেষ্টা করলো তারা কিন্তু তারাও সেলো না ইবনে সিনা ইবনে সিনহা ফাহর আবি বা জাতীয় যারা দার্শনিক বের হলো যারা ইবনে রুস্ত এরা দার্শনিক দর্শন নিয়ে খুব বাড়াবাড়ি করলো বাড়াবাড়ি করতে করতে একসময় তারা বিভিন্ন গ্রন্থ রচনা করে ফেলল বিভিন্ন গ্রন্থ রচনা করল গ্রন্থ রচনা করে তারা তারা গ্রন্থ রচনা করে তারা ইয়াকে প্রাধান্য দিল তাদের বিবেককে প্রাধান্য দিল তখন এদের বিপরীতে আরেকটি গোষ্ঠী দাঁড়িয়ে গেল যারা মনে করল যে না এটা করা যাবে না বরং আমরা আল্লাহর কোরআনকে ইমানকে ঠিক রাখার জন্য মানুষের ইমান ঠিক রাখার জন্য দর্শন থেকে মুক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাই এরা প্রচেষ্টা চালাল ঠিক আছে কিন্তু তাদের কাছে সেরকম হাসান মজবুত আল এম না থাকার কারণে তারা তারা নিজেরও দিকে সরে যেতে লাগলো এদের মধ্যে বিখ্যাত ছিলেন বেশি বিখ্যাত হয়েছিলেন ইমাম আবু হামেদ আল গাজালি রহমতুল্লাহ আলাই আবু আহমেদ আল গাজালী এবং তাদের মধ্যে আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ইমাম রাজি दर्शन दर्शन मुक्त बे असा जाए मन सामने पेश करा जाए बस क्या विख्या चेष्टा कर दर्शन मुक्त कर তথ্যভিত্তিক এদেরকে যারা দর্শনে দ্বারা প্রভাবিত করেছেন। কিন্তু দার্শনিকদের কখনো সেই পথে আর বেরিয়ে সে পথ থেকে আর বের বেরোতে পারেননি এই বলা হয়ে থাকে যে রাজি গ্রন্থ লিখেছেন তাহা ফুতুল ফালাসেফা শেষ করে দিয়েছেন তিনি করার জন্য নাম দিয়েছেন তাহা ফুতুল ফালাসেফা ফলাসেফাতে ভিত্তিহীনতা দার্শনিক দিবিত একটা গ্রন্থ রচনা করেছেন তার এই গ্রন্থকে রদ করে আরেকজন গ্রন্থ রচনা করেছেন তাহাফুদ তাহাফুত ইবনে রসদ কিন্তু তারপরেও পরবর্তীতে দেখা গেছে অনেক আলেমে বলেছেন এটা যে তারা চেষ্টা করেছে বের হতে কিন্তু বের হইতে না হয় তারা সেখানে আরো বেশিভাবে প্রবেশ করে গেছে আমাদের একজন তার ছাত্র বলেছেন আমার উস্তাদ তিনি দর্শন দার্শনিকদের প্যাটের ভিতরে ঢুকেছেন সেখানে দর্শন নষ্ট করতে কিন্তু তিনি সেই প্যাট থেকে পুরোপুরি বের হইতে পারেননি দর্শনীর ভিতরে রয়ে গেছেন অর্থাৎ কোরআন মুসন্নার সঠিক তথ্য তিনি পাননি এই জিনিসগুলো আমরা দেখলে বুঝতে পারি যে কখনো কখনো এই তারা নিয়ত ভালো ছিল কিন্তু তারা সেই সঠিক সোর্স না গ্রহণ করা না আকিদার ক্ষেত্রে সঠিক সোর্স না করার কারণে ভিন্ন সোর্সে আগ্রহী হওয়ার কারণে ভিন্ন শোঁচ পড়ার কারণে অনেক সময় তাদের এই পদব্রস্রতায় তারা চলে গেছেন কিন্তু আল্লাহ তাদেরকে হয়তো শেষ জীবনে অনেকের ফিরে এনেছেন সে বিষয়টি আমরা আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ